Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah, na ahmaduhu wa nasta'inuhu wa nasta'ogfiruhu wa na'udhu billahi min shurur anfusina wa min seyyidhati amalina. Men yehadihillahu falamud illa lahu wa man yudlil falahadiyalah. Wa, wa ashadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashadu anna muhammadan abduhu wa rasooluh sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi, wa sallam, tasliman, kathira, আল্লাহ রবাহ আলমিনের যাবতীয় প্রশংসা যেমন আল্লাহ রবীন্দ্র করেন তাই হয়ে থাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না তিনি আমাদের সত্য মাহবুদ্ধ অসংখ্য সালাম নাজিল হোক আমাদের প্রিয়নবিহম্মদুর রসোর সালিয়াল যার মাধ্যমে আমরা আল্লাহ রবীন্দ্র বিষয় নিয়ে চলে আসছে আজকে পর্ব নম্বর সাতাইশ আজকে তারিখ হচ্ছে আঠাইশে রবি উস্তানি চোদ্দশো বিয়াল্লিশ সিজির মোতাবেক তেরোই ডিসেম্বর আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কর্মগত গুণাবলী বা আরবি ভাষায় সেফাতে ফেলিয়া আল্লাহ রব্বুল আলমিনের গুণ গুলি সেফাত গুলি দুই ভাগে বিভক্ত সেফাতে জাতিয়া অর্থাৎ সত্যগত গুণ আর সেফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ ছাব্বিশটা হয়ে গেছে তাতে পুরানিকিম থেকে তার কিছু দৃষ্টান্ত এবং সেফাতে জাতীয় সম্পর্কে হদিস থেকে তার কিছু দৃষ্টান্ত বা কিছু দলিল পেশ করা হয়েছে আজকে শুধু এই বিষয়টি থাকবে যে আল্লাহ রব আফাতুল আফ আল মানে কর্মগত গুনাবলী এর প্রমাণ থেকে প্রথম বেশ কিছু আয়াত নিয়ে আসা হয়েছে কিতাবে আর তারপরে সুর আল্লাহ সাল্লা ইসলামের সন্না থেকে বেশ কিছু বা দলিল নিয়ে আসা হয়েছে বলছেন লেখক মা মিসাল ও সেফাতিল আফল কিতাব আল্লাহ রবুল্লা আলমিনের কর্মগত গোনাবলির পরাণ কেরিম থেকে কি দৃষ্টান্ত বা উদাহরণ রয়েছে দলিল প্রমাণ রয়েছে উদাহরণস্বরূপ আমাদের জানাবেন কি বলছেন লেখক যেমন আলহ মোহান আল্লাহর বাণী সুমাস্তাওয়া ইসামা অতপর আল্লাহ রব আলমিন সমুন্নত হলেন করা আলা সমুন্নত হওয়া উপরে উঠা চড়া এই অর্থগুলি সাইদা সায়দা অরতাফা আলা ইস্তা এলাসমায় আকাশে এর উদ্দেশ্য করলেন আল্লাহ রব আলম এবং আকাশে তিনি আরো সে সমুন্নত হলেন সুরাব আকা রয়েছে পরমপুরু নামে আল্লাহ রব আরো উঠলেন আর করলেন সমুন্নত হলেন সোয়াব আকার আয়ত নম্বর এবং সোরা ফুসিল্লা যার অপর নাম হামিম সেজদা আয়াত নম্বরে এগারো আল্লাহ রবুল আলমিনের একটি কাজ বা কর্মগত গুণ হচ্ছে এই আয়াত দ্বারা প্রমাণিত হইল এরকম বেশ কিছু আয়াত করা নিখেলে মেরিয়েছে বিভিন্ন সুরায় মোহনাল আর একটি আয়াত যেখানে আল্লাহ রবুল আলমিনের আগমনের গুণ আশা এটি আল্লা কাজ কর্মগত সিফাত্র মানে আল্লাহ রব আলামিন যতক্ষণ আগমন না করবেন ততক্ষণ তারা বিশ্বাসী হবে না ততক্ষণ তারা ইমানই আসবে না ততক্ষণ তারা নিজের সংশোধন করবে না তওবা করবে না ফিরে আসবে না ভালো কাজ করবে না অপেক্ষা করা তারা কি আল্লাহ এই আহমুল্লাহ যে তাদের কাছে আল্লাহ এসে যাক এর অপেক্ষায় রয়েছে আল্লাহর আশা আগমন করা সোয়াবা খার আয়তন দুইশো তারপরে আল্লাহ রবাহ আলমিন আরেকটি কর্মী জুমার মহান করল না তারা আল্লাহ সেই মর্যাদা অনুধাবন করল না সে মর্যাদা দান করলো না আল্লাহর কদর করলো হাক্কা কাদারি যথাযথ আল্লাহ রবুল্লা আলমিনের মর্যাদা না তারা বুঝলো না মর্যাদা প্রদান করলো আল্লাহর বলে আল্লাহ সাথে যারা শির করে তারা আল্লাহ কে যথাযোগ্য মর্যাদা দেয় না কারণ আল্লাহর অসহায় সৃষ্টি জীবিত মৃত দুর্বল হ্যাঁ ধ্বংসশীল সেগুলিকে আল্লাহ শরীর বানিয়ে ফেলেছে দুর্গা দুর্গাকে শরীর বানিয়ে ফেলেছে যারা নাস্তিক আল্লাহর অস্তিত্ব বিশ্বাসের আল্লাহর যথাযথ মর্যাদা দিল যারা পাপে ডুবে রয়েছে পাপ করতে আছে কোন অনু অনুশোচনা নেই কোনো সংশোধন নেই কোন ভয় ভীতি নেই আল্লাহর যথাযথ মর্যাদা দিল না যে আল্লাহ সেদিদুল্লি কাপ কঠোর শাস্তিদাতা আল্লাহ রব্ল্লাহ আলমিনের পাকড়াও হচ্ছে খুব না আলিমন শেদীত মারাত্মক ভাবে আল্লাহ ধরেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রব্ল্লাহ আলমিনের ক্ষমতার বাইরে কোনো শক্তি কোন ব্যক্তি যেতে পারে না এইসবের কোন মূল্যই দিল না সুতরাং তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না আল্লাহ রব আলিনের আদেশকে তো ফরোজেব যারা আদায় না করে তারা আল্লাহর যোগ্য মর্যাদা দেয় না যে উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে সেই উদ্দেশ্য যারা পূরণ না করে আল্লাহর এবাদবন্দিগি না করে তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দেয় না যারা হারাম থেকে পাপাচার থেকে বেঁচে থাকে না তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দেয় না মানুষের সামনে লজ্জা পাই পাপ করতে সামাজিক বিশেষ করে যে সব পাপ গুলি রয়েছে কিন্তু সামাজিক পাপ অন্যন্য অন্য পাপ করে যাচ্ছে নির্জনে মানুষের সামনে না হইলে যেকোনো পাপ করে যাচ্ছে অথচ আল্লাহ সবকিছু দেখছেন আলম আলম বি আল্লাহ শুনছেন আল্লাহ জানছেন আল্লাহ সামে আল্লাহ আলিম আল্লাহ বসির তো আল্লাহর যথাযোগ্য মর্যাদা সমস্ত মানুষরা আর তারাই হচ্ছে অধিকাংশ কাফের পাপিস্ট মুশরেক মোনাফেক যারা ফরজ ঘাটতি করে এইরকম যারা বেদাতে জড়িয়ে রয়েছে আল্লাহ যথাযথ মর্যাদা দিল না আল্লাহবুল্লাহ নাজিল কে বিধান ওই তাদের জন্য যথেষ্ট ভাবেন অসম্পূর্ণ কাছে তাদের মুরব্বীদের পছন্দনীয় কিছু আমল কেড়ে তারা তাদের ধর্ম কমপ্লিট করতে চায় এই জন্য যতগলি বিভ্রান্ত আছে যে কোনো রকমের বিভ্রান্ত হোক না কেন গুমরা হোক না কেন সবাই সবার উপরে আর কাদেরকে মর্যাদা দিল না বল আরিয়ান কাব্দি অমাল কেয়াম অথচ সমস্ত জমিন সমস্ত পৃথিবী আল্লাহর মুষ্টিতে থাকবে কেয়ামতের দিনে আল্লাহর মুঠের ভিতরে থাকবে ওসামাওয়াতামে এবং সমস্ত আকাশ সাত আকাশ যে রয়েছে এই সাত আসমান আল্লাহ রব্বুল আলমিনের ডান হাতে ভাঁজ কিরিত হয় মাথুইয়াত ভাঁজ এই আয়াত আল্লাহ রব্বুল আলমিনের কর্মগত গুণ হচ্ছে আল্লাহর মুষ্টি কব্দ তুহি অ সারা পৃথিবী সারা পৃথিবীর জমিন এবং এই জমিনে যা কিছু রয়েছে পাহাড় পর্বত যা কিছু রয়েছে জল স্থল সব আল্লাহ রব্লা আলমিনের এক মুসিদে থাকবে তা আল্লাহর মুষ্টি প্রমান্বিত হইল আল্লাহ আকরাবুল্লাহ আলমিনের ধারণ করা আল্লাহ ধারণ করে থাকবে সমস্ত জমিন তার এক মুষ্টি ভিতরে সৈরাই আয়ন ও সাতষট্টি এটি হচ্ছে সেফাতে ফেয়েলিয়া যে যাকে আমি নিজ দুই হস্তে সৃষ্টি করলাম তাকে তুমি সেচদা করলে না আমি আলাম আল ইসাল্লামকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে তুমি সেচদা করতে কে বাধা দিল কোন বিষয়টি বাধা দিল কেন তুমি সেচ করলে না অস্বীকার করলে এখানে আল্লাহ রব দুটো গুণ রয়েছে একটা সত্তাগত সেফাতে হচ্ছে সেফাতে ফেলিয়া সত্তাগত জাতি সেফাত বা সত্ত্বাগত গুণ হচ্ছে আল্লাহর হাত দেয়া দেয়া আর আল্লাহর কর্মগত গুণ আল্লাহ যে কাজটি করেন সেটা হচ্ছে লেমা খালাক্ত আমি যে সৃষ্টি করলাম আল্লাহর সৃষ্টি করা আল্লাহ কর্মগত সিফাত বা সত্তাগত গুণ এইরকমের সুর আর একশো পঁয়তাল্লিশে রয়েছে মহান আল্লাহ এরসাদ করেছেন সেই আর আমি মৌসা আলিহালামের জন্য লিখে দিয়েছিলাম ফিল আল ওয়াহে ফলক যে তাওরাতের ফলকগুলি ছিল তক্তিগুলি ছিল তাতে মিন মিনকুল্লেশ প্রতিটি প্রয়োজনীয় বস্তু মানব জাতির জীবন যাপনের জন্য জীবন বিধান হিসাবে যেসব বিষয়ের প্রয়োজন মিনকুল্লেশ সেগুলি মিনকুল্লেশি হাতে আজও নাই সেগুলি মানুষের প্রয়োজন মানুষের সমস্যার সমাধান সব তওরা আমি লিখে দিয়েছিলাম এখানে কোন গুণটি পাওয়া গেল আল্লাহর সেফাতে ফেলিয়া বা কর্মগত গুণ সেটা হচ্ছে আলকিতা বা আল্লাহ লিখেছেন আল্লাহ লিখা লিখাটা হচ্ছে আল্লাহ কাজ এইরকম সুরফের আত্ম একশো তেতাল্লিশে মহান আল্লাহ এর সাদ করেছেন ফালাম্মাল্লা রবীল যখন আল্লাহ রব্বুল আলমিন তাঁর জ্যোতি বিচ্ছুরিত করলেন তাঁর প্রতিপালক প্রতি পালক আল্লা রব্বুল আলম যখন জ্যোতি বিচ্ছরিত করলেন দিল জাবাল পাহাড়ের উদ্দেশ্যে আল্লাহর নূরের নূর বিচ্ছরিত হল যা আল্লাহ তখন এই নূর যে বিচ্ছরিত হয়েছিল পাহাড়ের উপর তাতে এই পাহাড়কে চূর্ণ বিচ্ছন্ন করে আল্লা কর্মগত এইরকমের সুরা হজের আত্ম আঠারোতে রয়েছে মহান আল্লাহ এর সাত করছেন আল্লাহ আল্লাহ যা চান তাই করেন রয়েছে তাই হয়ে থাকে তোমরা তার বিরুদ্ধে কোনো কিছু চাইতে পারো না তার বিপরীত কোনো কিছু চাইতে পারো না সৃষ্টিগত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ যা কিছু করতে চান হ্যাঁ না উত্থান পতন সুখ দুঃখ হ্যাঁ আল্লাহ যা চান তাই সারা পৃথিবী আজকে অসহায় এই করোনার মহামারীর সামনে আল্লাহ যা চান তাই হয়ে থাকে তা করে থাকে। যা ইচ্ছা করেন তাই করে। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হাইন নেই অন্যের ইচ্ছাতে কিছু হাই না এই যে আল্লাহর করা তো এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কর্ম বদ আছে এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরানি কেরিমে যেগুলিতে আল্লাহ হবুল আলমিনের সেফাতে কর্মগত গুণ গুলি বর্ণনা করা হয়েছে কিছু এখান থেকে দৃষ্টান্ত পেশ করা হল কিছু হাদিস থেকে এখন দৃষ্টান্ত পেশ বলছেন মা আফাল মিনা সন্না আল্লাহ সেফাতে আর মিসাল কি হতে পারে মিনা সন্না হাদিস থেকে সন্না থেকে হাদিস দ্বারা কি বোঝাবেন যে আল্লাহ হব্বুল আলমিনে কর্মগত গুণাবলী রয়েছে আকাশে অবতরণ করেন নাজাল আল্লাহ নেমে আসেন আল্লাহর নেমে আসা অবতরণ আল্লাহর মুখ এখানে আমরা কখনোই চিন্তা করব না যেমন আমরা কোন জায়গা থেকে যদি কোথাও নেমে যায় তাহলে আর যেই জায়গায় ছিল সেই জায়গাটি খালি এই সব কথা আল্লাহর ক্ষেত্রে চিন্তা করা যাবে না যখনই চিন্তা আপনার মনে আসবে তার মানে আল্লাহ রব্বুল আলমিনকে সৃষ্টি স্থানে তুলনা করছেন মুখে বলেন না বলেন আপনার চিন্তায় মস্তিষ্কে আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন এটা মোটেই চলবে না তবে আল্লাহ রব আলের নজুল মানে অবতরণ হক কারণ সে হাদিস তারা প্রমাণিত দলিল তারা প্রমাণিত ইয়ানজেল রব্বু না আমাদের প্রতিপালক নেমে আসেন আর নাজ মানে নেমে আসা অবতরণ উল্লাহ প্রত্যেক রাতে সময়ে দুনিয়া প্রথম আকাশ যেটা নিকরবর্তী আকাশ এই প্রথম আকাশ পর্যন্ত বান্দার দরখাস্ত জন্য আখের যখন শেষ তৃতীয় অংশ রাতের অবশিষ্ট থেকে যায় রাতকে তিন ভাগ ঘরের মাগরের থেকে শুরু করে অজর শুভ সাদে পর্যন্ত আর তারপরে শেষ তৃতীয় অংশে আল্লাহ রবুল আলমী নিকটবর্তী হন বান্দার আর তারপরে বলেন আমি ক্ষমা করবো সেই বুখারি ছাড়া এই হাদিস সেই বুখারি ছাড়া সেই মুসলিম রয়েছে আবু দাউদ্ আলী রহনা করেছেন এছাড়া দ্বিতীয় হাদিস দ্বারা কি বুঝা গেল আল্লাহ কর্মগত আল্লাহ আল্লাহ রব আল বান্দাদের কাছে সেই বিচার দিবসে হাসর মাঠে আগমন করবেন ফিসুরাতে হি সেই আকৃতিতে রূপে আল্লাফোন যেটা আল্লাহ বান্দার আল্লাহার বান্দারা চেনে জানে যেটা তারা চিনতে পারবে যে এ আমাদের রব এসে গেছে ফায়া কৌলো তারপরে আল্লাহ বলবেন আনারব্য খুম আমি তোমাদের প্রতিপালক রব ফায়া কৌলো না তখন বান্দারা বলবে আন না হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক আলহাদিস হাদিস কি পাওয়া গেল ফাইয়া হেম্লা আল্লাহ তাদের কাছে আসবেন আল্লাহর আগমনে আল্লাহর অবতরণ আগে পৃথিবী পেলাম এটা তো আল্লাহর আগোপন এখানে লেখক বলছেন এই জন্য যে এখানে আল্লাহর আশা বিষয়টি এটা হচ্ছে আল্লাহর কর্মগত সেভাবে ফেলিয়া অখান্তুরাত আল্লাহর সেই আকৃতিতে আল্লাহর সেই আকারে বা সেই রূপে এই সুরাত সুরাত মানে আকৃতি সুরাত আমরা সুরত বলি তাহলে বোঝা গেল যে আল্লাহ রব্লা আলমিনার আকার আছে আল্লাহ নিরাকার নাই আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার নন সুতরাং যারা আল্লাহকে নিরাকার বলি তারা এটা কুফরি কথা বলে অজ্ঞতার কারণে তাদের বিভ্রান্তির কারণে তাদের ভ্রান্ত আখিদার কারণে আল্লাহর সেই সুরাতে সেই আকৃতিতে যেই আকৃতি সে বান্দারা চেনবে যেই রূপটা যে চেহারাটা আল্লাহ চেনবে যে এ নিয়ে আমাদের রং আল্লাহকে চেনবে আল্লাহর সুরাতের কথা যে রয়েছে এটি আল্লাহ রব্লা আলমিনের সত্তাগত সিফাত দুটো বলছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আগমন সুরা আল্লাহর চেহারা বা আল্লাহর রূপ বা আল্লাহর আকৃতি উদ্দেশ্য নয় ফাফাম এটাকে বোঝার চেষ্টা করবে আল্লাহর আকৃতি এটা আল্লাহর সত্যাগত সিফাত এইরকমই রসুর সালাম রাজ্যের দিনে আল্লাহ সারা পৃথিবীকে মুষ্টিতে নেবেন বেয়ামি নেই এক মুষ্টিতে নেবেন আর সমস্ত আকাশগুলি ডান থাকবে কত সপ্তাহে আল্লাহ রবুল আলমীর ক্ষেত্রে ডান হাত কিন্তু বাম কথাটি আসেনি বাম কথা একটু আদবের খেলাফ সেজন্য আসেনি কিন্তু আল্লাহ রব আলের দুই হাতের কথা প্রমাণিত এখানে এক হাতে সমস্ত জমিন মুষ্টির ভিতরে আল্লাহ নেবেন আর সমস্ত আকাশ ডান হাতে থাকবে সোম্মাই একুল আর তারপরে বলবেন আনাল মালিক আমি হচ্ছি অধিপতি আমি হচ্ছি বাদশাহ এই না আর কোথায় জমিনের রাজা ধীরে রাজা সহ বাদশাহা কোথায় হাদিস বখারিত রয়েছে এবং সেই মুসলিম রয়েছে এখানে যে আল্লাহ রব্বুল আলমিনের স্তেফাত পাড়ি সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের ধারণ করা হ্যাঁ মসজিদে নেওয়া তারপরে বলছেন আল্লাহ রবুল সমস্ত আল্লাহর আলম সৃষ্টি করেছেন তারপরে নিজ হাতে লিখলেন আল্লাফি নিজের ক্ষেত্রে আল্লাহ নিজের ক্ষেত্রে এই কথাটি লিখলেন কি রহমাতি বা আন্না রহমাতি তাকলেবী আমার রহমত আমার দয়া আমার ক্রোধ রাগের ওপর প্রাধান্য পেয়েছে বা পাবে আল্লাহ দয়া মায়াও রয়েছে আর আল্লাহ রয়েছে। কিন্তু আল্লাহর ক্রোধের ওপর আল্লাহর রহমত বিস্তার লাভ করেছে বা বিস্তার লাভ করবে প্রাধান্য পাবে অর্থাৎ একজন বান্ধব যদি নেক কাজ করে থাকে পাপও করে থাকে আর তার তো হিত ঠিক থাকে তাহলে আল্লাহর রহমত প্রাধান্য পাবে তার পাপের কারণে আল্লাহর আলমিন তাকে চিরস্থায়ী তো শাস্তি না বরং অনেক সময় অস্থায়ী ক্ষণস্থায়ী যে শাস্তি রয়েছে সেটা আল্লাহ মাফ করে দেবেন হালকা করে দেবেন আল্লাহ ইন্না রহমতি সাবাকাত গাজাবি ওনার বাতিল বা ইন্দার রহমতি তগলেবী এই সৃষ্টি মুসলিম এটাও জানলাম এটা আল্লাহর আছে ফেলিয়া কর্মগত গুণ আর নিজ হাতে লিখেছেন আল্লাহর লিখা কিতাব এটি আল্লাহ রবুল্লা আলমিনের কর্মগত গুণ আল্লাহর লিখা আল্লাহর কর্ম আল্লাহর কাজ আদম ও আদম আ এবং্লামের যে বাক্তার জগতী আদম এবং মুসা আলি সাল্লামের সেখানে আদম আলি সাল্লাম জিতে গেছে হাদিস ফাঁকা আলহ আদম আদম আলি বলেছিলেন হে মোসা মোসা ইস্তাফাক আল্লাহামী আল্লাহ রা আলমিন তার বাণী দ্বারা তোমাকে মনোনীত করেছেন মানে হস্তে নিজ হাতে লিখেছেন এই হাতে সে আল্লাহ রব্বুল আলমসেফাতে ফেলিয়া বা কর্মগত গুণ পাওয়া গেল তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের তরাত নিজ হাতে লিখা নিজ হাতে লিখা আর আল্লাহর রব আহী কথা বলা এটিও গুণ কিন্তু কথা বলার যে গুণটি সেটি আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত সুতরাং সেটি সেফাতে বলছেন আল্লাহ রব্বুল আলমিনের মহান আল্লাহর কথা বলা কালাম তার বাণী ওয়াদহু এবং তার হাত সেফাত জাত এ দুটি হচ্ছে আল্লাহর জাতি সিফাত বা সত্যাগত গুণ আল্লাহ রবুল্লাহ আলম যে কথা যখন ইচ্ছা কথা বলেন যখন মনে করেন যে কথা বলবো তখন কথা বলেন যার সাথে ইচ্ছা কথা বলেন বা বলেছেন তো এটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের সেফাতে ফেল বা ফেল কর্মগত গুণ তাই আল্লাহর কথা বলা গুণ হতে পারে বলার ফেল মান আন আর সেফাতে ফেল বা কর্মগত গুণ হইতে পারে ও খাতহু তওরাতে সেফাতে ফেল আর আল্লাহ রবুল আলমিনের তওরাত লিখা এটি হচ্ছে কর্মগত গুণ যে আল্লাহ নিজ হাতে লিখেছেন এই হাদিস ও বোখারি মুসলিমের রয়েছে নিশ্চয় মহান আল্লাহ তার হাতকে কে করেন বা সম্প্রসারিত করেন রাতে লিয়াতু মসিউ নাহার যাতে করে দিনের পাপি তবা করে যারা দিনের পাপ করেছে গুনা করেছে দিনের গুনাগার রাতে তবা করে নেয় মানে তাড়াতাড়ি তবা করে উদ্দেশ্য করে দ্রুত তবা করে আল্লাহ দিয়ে ফিরে আসা প্রত্যাবর্তন করা সংশোধন করা আল্লাহর বলেন রাতেও তার রহমতের হাত লম্বা করেন ওইস ইয়াদাহ বিনহার এবং তার হাতকে দিনেও তিনি সম্প্রসারিত লম্বা করেন দরজা বন্ধ হয় মানুষে যখন হায়াত শেষ হয়ে যায় একবারে মৃত্যু মুখে আহ পতিত হয় আর মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে চলে আসে যখন নিশ্চিত হয়ে যায় যে এখন আমাকে আজাবে ফেরেস্তারা বা ফেরিস্তারা মালাইকা ঘিরে তখন তব দরজা বন্ধ প্রতিটি মানুষের সামনে আর সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তব দরজা বন্ধ হবে শেষখানে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে এখানে আল্লাহ রবুল আলমিনের সেফাতে ফেল মানে কর্মগত গুণ রয়েছে হাদিসে তা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের হাত সম্প্রসারিত করা আল্লাহরুল আলমিন হাত সম্প্রসারিত করা বস্তুলিয়াত আর আল্লাহ রবুল্লা আলমেন যে হাত রয়েছে এটি তার সত্তার সাথে সম্পর্কিত সুতরাং আল্লাহর হাত ই হচ্ছে এছাড়াও অনেক রয়েছে সেফাত বা আল্লাহর গুনাবলি সম্পর্কেও তো এই সূক্ষ্ম কথাগুলি আল্লাহ রবুল আলমিনের জাত সম্পর্কে সেফাত সম্পর্কে এবং আল্লাহ রবুল আলমিনের গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হলো। আহ শেষখানে আবার বলবো যে আল্লাহ রবীন্দিনের সম্পর্কিত বেশ কিছু দলিল প্রমাণ করান এবং সন্না থেকে জানলাম আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে সহি আকিদার উপর রাখেন এবং সহি আকিদার উপর মৃত্যুদান করেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে বিশুদ্ধ ইবাদত নিয়ে। এবং নেক আমল নিয়ে গোনা থেকে মুক্ত হয়ে তা করে সংশোধন করে আল্লাহ রব্লা আলমীন তার সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন ও সাল্লসালাম আলী মোহাম্মদ আল্লাহ আলহী ও সাহেব আজমাই